মানবতা সমাধান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 আল্লাহ ফাকরাবুল্লা আলমীর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজির হফিয়া নবী সাল্লু আলি আসলামের ওপর আমাদের এই দর্শে কোরআনের বিষয়বস্তু হচ্ছে মারিয়াম আলী সালামের ঘটনা আল্লাহ ফাকরাব আলমিন মারিয়াম আলীহ সালাম সম্পর্কে বলছেন যে সেই মারিয়াম ফাহাম গর্ভধারণ গর্ব ধারণ করল আল্লাহফাকের এই যে মারিয়াম আলী সালাম থেকে ঈসা আলি সালামের সৃষ্টি এ এক ধরনের সৃষ্টি এখানে আমরা জানব যে আল্লাপাক সৃষ্টি করেছেন মানুষকে চার রকমভাবে আদাম সালামকে হিসালামকে আল্লাপাক সৃষ্টি করেছেন বিনা পুরুষ বিনা নারী পুরুষও নেই নারী নেই সরাসরি আল্লাপাক খালাকহমিন তোরা মাটি থেকে সৃষ্টি করেছেন তারপরে হাওয়া আলিহা সালামকে আল্লাপাক সৃষ্টি করেছেন পুরুষ আছে আদাম আলি সালামের সৃষ্টি অলরেডি হয়েছে কিন্তু কোনো নারী নেই এভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন আর তৃতীয় পদ্ধতি আল্লাহ পাকের সৃষ্টির ঈসা আলি সালামের সৃষ্টি ঈসা আলহ সালামকে আল্লাপাক সৃষ্টি করেছেন নারী আছে কিন্তু নরনে। নে এইভাবে আল্লাহপাক সৃষ্টি করেছেন এই তিন রকমভাবে সৃষ্টি করে দিয়ে আল্লাপাক একটা সিস্টেম নিজাম সৃষ্টির নীতিমালা তৈরি করে দিলেন যে মানুষের প্রজন্ম বাড়বে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে পুরুষ নারীর মেলনের মাধ্যমে এইভাবে অন্যান্য সমস্ত মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছে বাস মিনহমারি জায়লান কে ইরাম অনেসা আল্লাপাক বহু মানুষ নর নারীকে আল্লাপাক এই মানব সৃষ্টি করলেন এইভাবে আল্লাহ এই চার রকমভাবে সৃষ্টি করেছেন এতে আল্লাহ পাকে দেখিয়ে দিয়েছেন যে যদিও আল্লাপাকের নীতিমালা যে মানুষ সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বা পুরুষ নারীর মিলনের মাধ্যমে কিন্তু আল্লাপাক ইচ্ছা করলে বিনা কোনো পুরুষে বিনা কোনো নারীতে আল্লাহ এই মানবজাতিকে সৃষ্টি করতে পারেন সব কিছুকে সৃষ্টি করতে পারেন মহান আল্লাহ এর সাদ করেছেন ফাহম আলাতু মারিয়াম আলী হাসালাম ইসা আলাই সালামকে গর্ভে ধারণ করলো ফান্তাবাজ বেহি মাকানা স্বামীতে গর্ভ ধারণ করেছে সুতরাং লজ্জায় সমাজে মুখ দেখানো বড়ই মুশকিল তখন মারিয়াম আলীহ সালাম একটি দূরবর্তী জায়গায় চলে গেলেন আল্লাফাক বলছেন ফাজা আহল মাহাদ তারপরে যখন নয় দশ মাস হয়ে আসলো প্রসব বেদনা জাগলো করেছেন ফা আল্লাহের মারিয়াম আলী সালামকে নিয়ে আসলো তার প্রসব বেদনা একটি খেজুর গাছের তলায়। সেখানে এসে আল্লাহ পাকের কাছে কামনা করা শুরু করলেন মারিয়াম আলি ইসালাম ইয়ালাই তা হাই মিত্ত কাবুলা হাজা যদি এর পূর্বে আমি মারা যেতাম অকুন্ত নাসিয়াম মানসিয়া আর আমি মানুষের স্মৃতি হতে পুরোপুরি মুছে যেতাম লোকেরা আমাকে একেবারে ভুলে যেত আমার নাম পর্যন্ত কারোর স্মরণে থাকতো না এটা আমার জন্য ভালো হইত কারণ এই অবস্থায় বেঁচে থাকা আর লোকেরা কেউ বিশ্বাস করবে না যে আমার দ্বারা কোনো অসৎ কাজ হয়নি এইভাবে আল্লাহ পাক আমাকে এই সন্তান দিয়েছেন কি করে আমি মানুষকে বুঝাবো সুতরাং এর চাইতে আমার মত ভালো হইতো আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা করলেন নবী করিম সাল্লাহি সাল্লাম মতের আকাঙ্ক্ষা করতে নিষেধ করেছেন একটি হাদিসে তবে একটি দুয়া শিখিয়েছেন তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে বালা মুসিব বিপদ আপনি মৃত্যুর আকাঙ্ক্ষা না করে ফাইন কানা লবুদ্দা ফাইলান সেই বখারি হাদিস রয়েছে যদি অবশ্যই করতে হয় সেই মুসলিম রয়েছে। যদি অবশ্যই করতে হয় যে আমার আর পৃথিবীতে থাকা সম্ভব হচ্ছে না এই বিপদে তাহলে আত্মহত্যা জাইজ নয় কারণ এই আল্লাহ আল্লাহপাক প্রাণ আপনাকে আমানত দান করেছেন এই আমানত সম্পর্কে আপনাকে যে জিজ্ঞাসা করা হবে এই আত্মহত্যা মহাপাক এর মালিক আপনি নন এর মালিক আল্লাপাক রবুল আলম আপনাকে আমানত দেওয়া হয়েছে সুতরাং এর সুরক্ষা করতে হবে এটা আপনার কাজে নবী কারিন সাদে বলছেন যদি দোয়া করতে হয় চাইতে হয় মতের আকাঙ্ক্ষা করতে হয় তাহলে ফালিয়া করি এই দোয়া করবে আল্লাহ আহিয়াইনি মা কান আতিল হায়াতু খেয়ার নি আল্লা মাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত আমার বেঁচে থাকা কল্যাণ করা হয় ওয়াতফানি আর আমাকে মৃত্যুদান করো এ জাকি লফা তো যখন আমার জন্য মরে যাওয়াই উত্তম হয় ভালো হয় তাহলে এইভাবে আল্লাহর কাছে কামনা করা যেতে পারে আল্লাহ পাক এর সাদ করছেন ফানা দাহ মিন তাহতিহা অতপার আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে ডাক দেওয়া হলো মারিয়াম আলিহাল্লামকে ডাক দেওয়া হলো খেজুর গাছের তলা থেকে খেজুর গাছের তলা থেকে এটা হচ্ছে প্রসিদ্ধ কেরাত তবে আরেকটি কেরাতে রয়েছে ফানা দাহা তাহ তাহা মিন তাহতিহার জায়গায় মন তাহ তাহা রয়েছে খেজুর গাছের তলায় যেই ব্যক্তি ছিল সে মারিয়াম আলীহ সালামকে ডাক দিল কে ডাক দিল তাহলে এই ডাক দিনওয়ালা কে ছিল তফসির কারবার দুটি মত রয়েছে একটি মত জিব্রাই আল্লাহি সাল্লামের আওয়াজ আসলে ডাক দিলাম আরেকটি মত হচ্ছে যে এই ছেলে যে ঈসা আলি সালাম ভূমিষ্ঠ হলেন ঈসা আলি সাল্লামই ডাক দিলাম মাকে সান্ত্বনা দিচ্ছেন যা আপনি চিন্তা করবেন না আল্লাহ তাহযানী আল্লাহ তাহযানি হে মারিয়াম তুমি চিন্তা করবে না জিবরা আলী সাল্লাম বললেন অথবা ইসা আলী সাল্লামের বাক শক্তি ভূমিষ্ঠ হওয়ার পরই খুলে গেল এত একটা সির আল্লাহ তাহযানি আপনি চিন্তা করবেন না তাদের যা আল্লাহ রব্যকে তাহ সারিয়া তোমার প্রতিপালক তোমার জন্য তোমার নিম্ন দেশে তোমার একটু নিচু দিকে এই নিচু ভূমিতেই ঝর্ণা প্রবাহিত করে দেয়া সারিয়া ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে পানির প্রয়োজন রয়েছে পানির জন্য আল্লাপাক ব্যবস্থা করে দিয়েছেন খাবারের ব্যবস্থা আল্লাপাক করেছেন গাছের কাণ্ডটা ধরে নাড়া দাও একটু ঝাঁকানি দিলে নাড়া দিলে তোষাকে আলেইকে রোতাবান জানিয়া তোমার ওপর নিক্ষেপ করবে এই গাছ গাছ থেকে পড়বে রোতাবান জানিয়া তাজা এবং পরিপক্ক খেজুর পাকা এবং তাজা খিজুর পড়বে খেজুর খাও আর আল্লাহ পাখের এই পানি ঝর্ণা থেকে পান করো ফাঁকুলি ওয়স্রাবি সুতরাং তুমি খেতে থাকো পান করতে থাকো পান আহার করতে থাকো ওয়াকারি আইনা এবং তোমার চক্ষু শীতল করো চক্ষু জুড়াও মায়ের যখন নবসন্তান ভূমিষ্ঠ হয় সমস্ত রকমের বেদনা ব্যাথা কষ্ট ক্লেশ ভুলে যায় চক্ষু ঠান্ডা হয়ে যায় শিশু দেখে ফাইম মা তারা আইনামিনাল বাসারে আহাদান তারপরে যদি কোনো মানুষকে দেখতে পাও যে তোমার সামনে আসলো আর আশ্চর্য হচ্ছে যে এই মেয়ের কী করে সন্তান জন্মালো তাহলে ফাকুলি তাকে বলবে এমনি নজারতলের রহমানের সৌমাহ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দয়াবান রহমানের সন্তুষ্টির জন্য মানত করেছি সিয়ামের সৌমাহ রোজা ওরানিকিম আল্লাহ ফাক সিয়াম বলেছেন না হয় সৌম বলেছেন এই আয়তে সৌম বলেছেন যাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় উর্দু ফার্সি আর বাংলায় রোজা বলে থাকি আর যখন আল্লাহ পাক যে আয়াতে ফরজ করেছেন শেয়াম আল্লাহ বলছেন কোতে বা আলী কুম স্যাম তোমাদের শ্যাম ফরজ করা হয়েছে এটা হচ্ছে শরীয়তি পরিভাষা ফেলান ও কালিয়া ইনসিয়া সুতরাং আজকে কোন মানুষের সাথে আমি কথা বলবো না রোজা রেখেছেন কথা বলবেন না আমরা তো রোজা রেখে কথা বন্ধ করি না তারপর শ্রীকার বলছেন যে বিগত যুগে নবী কারিম সাল্লা সাল্লামের পূর্বে যে প্রাচীন যুগে আগের যে আসমানি দিনগুলি ছিল ধর্মগুলি ছিল তাতে রোজা শ্যামের বিধানে ছিল যে পানাহারও বন্ধ করতে হবে কথাও বন্ধ করতে হবে তাহলে সেটা যদি আজকের রোজাই হইতো যে দিন পানাহারও করতে পারবেন না কথাও বলতে পারবেন না তাহলে কত জটিল হয়ে যেত আমাদের কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যেত আল্লাপাকে এই দিনে কত বোঝাকে হালকা করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহাকে লাখ লাখ শুক্রিয়া ফেহীল তারপরে মারিয়াম আলীহ সালাম এই শিশুকে নিয়ে সজাতির কাছে ফিরে আসলেন তাহমেলুহু নিজের কোলে নিয়ে কালু তখন লোকেরা বলে ইয়া মারিয়াম হে মারিয়াম লাকাত যে এতে শাই তুমি এক অদ্ভুত জিনিস নিয়ে আসলে এ কোথা থেকে তুমি নিয়ে আসলে। এই সন্তান কি করে তোমার সন্তান হলো। ইয়া উক্ত হারুন হে হারনের বোন হারনের বোন হতে পারে যে মারিয়াম আলি ইসাল্লামের কেউ এমন ছিল আত্মীয় যে ভাই সম্পর্কে হয়তো যার নাম ছিল হারুন আর সেই হারুন পরেজগার ভালো মানুষ ছিল একটি তাফসির আর একটি তাফসির হচ্ছে যে মুসা আলিসাল্লামের ভাই হারুন আর সেই বংশ থেকেই মারিয়াম আলী সালাম। আর হারুন আলী সাল্লাম আল্লাপাকের বান্দা এবং নভি ছিলেন এই জন্য বলা হয়েছে যে তুমি তো হারুনের বোন মানে হারুনের মতো তোমার চরিত্র হওয়া উচিত হারুনের বংশের আরবরা বংশের লোককে ভাই বলে আখ্যায়িত করে নিজের বংশের গোত্রের লোককে ভাই বলে আখ্যায়িত করে এই ভাষায় বলা হয়েছে মা কান আবু কিমরা আসৌন তোমার পিতা তো কোনো খারাপ মানুষ ছিল না অমা কানাত অম্মকে বাগিয়া এবং তোমার মাও কোনো অসতী রমনই ছিল না তুমি কেন এরকম হলে ফা আশারাত এলিহে তখন মারিয়ামা আলিহে সালাম ইশারা করলেন ইঙ্গিত করলেন ছেলের দিকে কালো তখন লোকেরা বললো কে এই কানা মান কানাফিল মাহদেসা এমন শিশুর সাথে বালকের সাথে কী করে আমরা কথা বলতে পারি যে ব্যক্তি এখন মায়ের কোলে আছে কি কথা বলতে পারে কি কথা বল তখনই আল্লাহ ফাকরাবুল আলমিন বাক শক্তি দিয়ে দিলেন ईसा आलिस्लम के ईसा आलिस्लम मायर कोलथे लोकजन दिखे सम्बोधन शुरू कर लें कल इम्बुल्लाहम आल्ला बंदा प्रथम कथम आल्ला बान्दा इबनुल्ला नई एक कथा प्रथम ईसा अली प्रथम कथाटी ख्रीस्टान जगत जो ख्रीस्टान हक ना क्या कैथलिक हमक और प्रोटेस्टेंट हम এরা বিকৃত করে ফেলেছে আল্লাহ যেমন তাদের দল বলছে আর ইবনুল্লাহ হইতে পারে না আল্লাহর পুত্র হতে পারে না সান অফ গড নাই আবদুল্লাহ আল্লাহাকবুল আলমিন বলছেন এনি আবদুল্লাহ কে বলল এটা ইসা আলী সাল্লাম প্রথম বাক্য বললেন আতানি আল কিতাব আমাকে আল্লাহাকে আল কিতাব দান করেছেন ওয়াজা আল আনী আর আমাকে নবী করেছেন মাজির সেগা আরবি ভাষায় গ্রামার মানে অতীতকাল অতীতকাল দিয়ে ব্যক্ত করেছেন ইসা আলী সালাম ভবিষ্যৎকে এই শিশুকালে তাকে কিতাবও দেওয়া হয়নি এঞ্জিলও দেওয়া হয়নি আর এই শিশুকালে তাকে নবীও করা হয়নি কিন্তু কোরআন একমের বিভিন্ন আয়াতে এখানে শুধু নয় ভবিষ্যতে যা হবে সেই সম্পর্কে পাক অতীতের বাক্য দিয়ে প্রকাশ করেছেন যেমন অতীতে কোনো ঘটনা ঘটলে কোনো সন্দেহ থাকে না ঠিক তেমনই এই সব বিষয়গুলিতে কোনো সন্দেহ নেই যে ঈসা আলী ইসাল্লাম বলছেন আতানি আলকিত আল্লাহ পাক আমাকে কিতাব নিশ্চিত দেবেন এবং আমাকে নবী করবেন ওয়াজ আলানী মোবারকা এবং আমাকে বরকুতপূর্ণ করেছেন তার জীবন বরকুতপূর্ণ তার আদর্শ বরকুতপূর্ণ কিন্তু ঈসা আলী ইসলামের নিয়ে আসা দিন মহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম সারা সমস্ত মানুষের জন্য যখন এসেছেন তখন তা আল্লাহ পাক রোহিত করে দিয়েছেন আর ঈসা আলী ইসলামের শিক্ষার আদর্শের একটা অংশ হচ্ছে যে আমার পরে অমাবাসেরাম বে রাসুল ইয়াতি মিম্বাদিস আহমদ আমি এমন এক রসুলের সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে যার নাম আহমদ তার প্রতি তোমরা বিশ্বাস করবে সুতরাং প্রত্যেক মানুষের জন্য আবশ্যক ফরজ যে তারা যতদিন আমি বেঁচে থাকবো এখানে অল্প সময় বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 रात नौट आए। आप सकाल सा मुद्लम अब अनुहुते वर्णित रसुल्लाम ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ করু সুনার ইবনে মাজা তৃতীয় খণ্ড বন্ধক অধ্যায় অনুচ্ছেদ চার হাদিস নম্বর দু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 शाहिदुल्ला खान मदनी, हाफिज एम जमन बिन बिन जहांगीर मदन डी एमुजाम दायित्व देखुदा আল্লাপাকবুল্লাহ আলমিন এরশাদ করছেন আয়তন নম্বর একত্রিশ সুরে মারিয়ামের ইসা আলী সালাম যখন কথা বললেন সেই সময় বলেছিলেন যে আমাকে আল্লাহ পাক বরকত পণ্য করেছেন যেখানে আমি থাকি না কেন এবং আমাকে আল্লাপাক সলাৎ এবং জাকাতের উপদেশ দিয়েছেন নির্দেশ করেছেন যতদিন আমি বেঁচে থাকি এর দ্বারা প্রমাণিত হয় যে ইসা আলী সাল্লামের নিয়ে আসা ধর্মেও সলাত নামাজের শিক্ষা ছিল জাকাতের শিক্ষা ছিল এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধানের আল্লাহর দিনের মৌলিক বিষয় একজন মানুষের আত্মার পরিশুদ্ধির জন্য সৎকর্মশীল হওয়ার জন্য সলাৎ নামাজ আবশ্যক একজন মানুষের অন্তরের পবিত্রতার জন্য আখ্লা চরিত্রের পবিত্রতার জন্য জাকাত অভাবীদের সমস্যার সমাধান করা আবশ্যক আল্লাপাক তারপর এরশাদ করছেন যে আরও বললেন ইসা আলীসাল অলিদ আমার মায়ের সাথে আমি সদয় হবো আল্লাপাক এটা আমাকে এইভাবে সৃষ্টি করেছেন ওয়ালামিয়াজ আল্নি জব্বারান শাকিয়া এবং আল্লাহ পাক আমাকে দাম্বিক আর হত ভাগা করে সৃষ্টি করেননি ওয়াসালামা আলাইয়া শান্তির ধারা বর্ষিত হোক আমার ওপর ইয়মা ওলি তো যেই দিন আমার জন্ম হয়েছে ওয়ামা আমতো যেই দিন আমার মৃত্যু হবে ওয়া উসাহাইয়া আর যেই দিন আমাকে জীবিত করে ওঠানো হবে এখানেও তিনটি দিনের কথা আল্লাহ আকরাবুল আলম ঈসা আলি সালামের ক্ষেত্রে উল্লেখ করেছেন মহান আল্লাহ তারপর এরশাদ করছেন রালিকা ইসা বনু মারিয়াম এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আলি সালামের সংক্ষিপ্ত ঘটনা কাউলাল হাক এবং চিরসত্য কথা पर्के खस्टान जगतुदी सन्देह संसएदी ईसा अल्लम के मानहानी करा ईसा अलीमाम जारो सतान यहाँ से यहाुदी कफुरी कथा एसा अलीमाम सम्पर्म मिथ्यापाला से जनता सन्देह पड़े रे सम्पर्श्चित फैसला सत्य बाणी हाँ बल्लम जीशा आलम आल्ला पकर ছিলেন আল্লাপাকু কুন ফায়াকুন তখন আল্লাহ পাক বলেন কোন হয়ে যাও ফায়াকুন অতুপর্তা হয়ে যায় এই জন্য ঈসা সালাম সালামকে আল্লাহ পাক রব্বুল্লা তার বান্দা করে সৃষ্টি করেছেন কোন হয়ে যাও বিনা যে পার্থিব যে উপায় রয়েছে আল্লাহ আল্লাপাকের নীতিমালা রয়েছে মানুষের ক্ষেত্রে সেটা অবলম্বন না করে আল্লাপাক সৃষ্টি করেছেন তাকে ওয়াহিন আর পাক আমার প্রতিপালক আর তোমাদেরও প্রতিপালক সুতরাং তারই এবাদত করো তারই এবাদত বন্দিগি করো তারই বিধান জীবন যাপন করো হাহ আস মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল পথ ফখতলাফাল আহজাবাই নহিম কিন্তু তাদের মাঝে বিভিন্ন দল মতানক্য মতবিরোধ সৃষ্টি করল এখানে যে কথাগুলি বললাম যে ইয়াহুদিরা এবং খ্রিস্টানদের নানা মতের কথা মনগড়া কথা ঈসা আল ইসলাম সম্পর্কে যারা তৈরি করেছে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে যে তারা আপোষে মতবিরোধ শুরু করল ঈসা আলী ইসলাম সম্পর্কে ফাওয়াইল উল্লিল্লা জিনা কাফারুমিম মাসাদ ইয়মিন আজিম সুতরাং দুর্ভোগ রয়েছে ওয়াইল মানে দুর্ভোগ রয়েছে ধ্বংস ওয়াইল মানে হচ্ছে একটি জাহান নামের নাম ওয়াইল জাহান নামের একটি উপত্যকাও বোঝানো হয়েছে কোন কোন তাফসিরে লিলাজি না কাফি ওই সব লোকদের জন্য দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান নাম রয়েছে যারা অস্বীকার করবি যারা অমান্য করবি কাফির মিম্মাদি অউমিন আজিম মহাদিবসের যে উপস্থিতকাল রয়েছে একটা পরকাল যেখানে আল্লাহর সামনে জবাবদাহি করে দেয় প্রত্যেক মানুষকে যেটা হচ্ছে প্রতিফল জগৎ বদলার জগৎ আর এই পৃথিবী হচ্ছে কর্মের জগৎ এখানে যেমন কাজ হবে সেই রকমই আল্লাহ পাকের কাছে মানুষ দান পাবে আল্লাহ পাক বলছেন আসমে বেহিম আফসাই যেদিন আমার কাছে বিচার দিবাসে মানুষ উপস্থিত হবে সেই দিন কতই না স্পষ্ট শুনবে এবং কতই না স্পষ্ট দেখবে দেখবেলা তবে জালেমরা আজকে সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে ওয়ান হাস নবী মাহমদ সাল্লাম তাদেরকে সতর্ক করে দাও আক্ষেপের দিন সম্পর্কে সেই আক্ষেপ করতে হবে আজকে যদি আপনার কাজকর্ম ভালো না হয় তো কিয়ামতের দিন আক্ষেপ করতে হবে এই আল্লাহ আল্লাহা কিয়ামতের দিন কি আমুল হাসারা বলেছেন এই কজিয়াল আমল যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে ওহম ফি গাফিলাত ওহম লাই মেনুন তারা গাফিলিতেনিমজুতে ছিল সুতরাং তারা বিশ্বাস করেনি আল্লাহর কথা বলা হয়েছে বিশ্বাস হয়নি পরকালের কথা বলা হয়েছে জবাবদাহির কথা বলা হয়েছে কবরের জীবনের কথা বলা হয়েছে বিশ্বাস হয়নি যদি বিশ্বাস থাকত তাহলে অবশ্যই সেই মোতাবেক কর্ম হইতো গায়েব অদৃশ্যের কথা বলা হয়েছে আল্লাপাক মানুষকে জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যে জীবন বিধান মোতাবেক চলতে হবে সেটা তারা বিশ্বাস করেননি সুতরাং তাদের জন্য বড়ই আক্ষেপের দিন হবে সেই দিন আল্লাপাক তারপরে সাদ করছেন যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এই পৃথিবীর মালিক একমাত্র আমি থাকবো ইন্না নাহানু নাইরসুল আরজা নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীর মালিক হব পৃথিবীর ওয়ারেস হব অমান আলীহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সে সেসবের আমি মালিক হবো এলাই যাওয়ন এবং আমার কাছেই ফিরে আসতে হবে ওয় করফিল খিতাবি এব্রাহিম এখান থেকে এব্রাহিম সালামের কথা সংক্ষেপে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে ওই দিকটাকে শুধু উল্লেখ করা হয়েছে যেখানে এব্রাহিম আলি সালাম তার পিতাকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন কিন্তু সে উপদেশ পিতা অমান্য করেছিল আল্লাহপাক বলেছেন স্মরণ করো এই কোরআনে ক্যারিমে এব্রাহিম আলি সালামের কথাকে ই কানা হুকান আসুদ্দিক নবিয়া নিশ্চয়ই তিনি একজন মহাসত্যবাদী নবী ছিলেন ঈদকাল আলী আবিহ যখন তিনি বলেছিলেন তার পিতাকে ইয়া আবাতে হে আব্বা লেমাতা আবদমা আলামা ওয়ালাইউবসর আনকা আনকাশাইয়া আপনি এমন কিছুর কেন পূজা করছেন এবাদত করছেন যা শোনে না ওয়ালা ওয়ালাইউবসর যা দেখে না ওয়ালা আনকা আনকাশাইয়া আর আপনার কোনো কাজেও আসতে পারে না উপকারও করতে পারে না তাহলে বোঝা যাচ্ছে যে যার এবাদত বন্দী করবেন তিনি যেন শোনেন আপনার কথা তিনি যেন দেখেন আপনাকে আল্লাপাক করতে হবে। আপনার যেন কাজে আসেন উপকার অপকারের মালিক তিনি একমাত্র হন আর তিনি একমাত্র রব্বুল আলামিন। মানুষের তৈরি করা পুতুল প্রতিমা না শোনে না দেখে আর না কোনো লাভ লসের মালিক আপনার ক্ষতি করতে পারবে না কোনো উপকার করে দিতে পারবে আল্লাহ বলছেন যারা কবরে চলে গেছে না আল্লাহ আব্বা ইন্নি কাছে এমন জ্ঞান এসেছে মালামিয়া থেকে যে জ্ঞান আপনার কাছে নেই আল্লাহ প্রদত্ত জ্ঞান ওহির জ্ঞান আমার কাছে এসেছে ফে সুতরাং আমাকে অনুসরণ করুন আপনাকে আমি সঠিক সহজ পদ দেখাবো সোজা পদ দেখাবো এ আবাদ হে আব্বা লতা শেতান শয়তানের পূজা করিয়েন না শয়তানের এবাদত করিয়েন না রাহমানে শেতান কারণ শয়তান দয়াবান আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে তাহলে বোঝা যাচ্ছে যে এই আয়াত থেকে যে আল্লাহ পাকের এর এবাদত ছাড়া অন্য কোনো কিছুর এবাদত কোনো কারো যদি এবাদত পূজা করা হয় সেটা হচ্ছে শয়তানের পূজা আর এর পিছনে শয়তান কাজ করেছে আর করছে প্রথম যখন শির্কের সূত্রপাত হয়েছে মানব জাতির মধ্যে নোয়ালিসের জামানে তখন থেকে শুরু করে এই শিরকের পিছনে শৈতান রয়েছে শৈতান অন্তরে কুমন্ত্রণা দিয়েছে খারাপ পরামর্শ দিয়েছে আর সরাসরি পূজা করো না দেখে কি করো দেখে পূজা করো দেখে ইবাদত করো আল্লাহ পাকের কাছে সরাসরি কি পৌঁছা যেতে পারে মাধ্যম লাগে ভায়া লাগে আর এই মাধ্যম হচ্ছে মুসলিমদের মধ্যে যারা সিঁড়ি করে থাকে তাদের কাছে ওলি উলিয়া গস কুতুব মাধ্যম সুতরাং তাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিবে এরা হচ্ছে সিঁড়ি আর অন্যদের কাছে যারা মনীষী যারা এই রকমের ভালো মানুষ ছিল তারা হচ্ছে মাধ্যম সুতরাং তাদেরকে পূজা করলেই তাদেরকে ডাকলেই ওপর ওলাকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে এইভাবে মানব জাতির মধ্যে সিঁড়ি ঢুকেছে সব সময় মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে কারণ জানে শৈতান যে এই মানুষের জন্য আদম আলি সালামের জন্যই আমাকে জাহান্নামি হইতে হয়েছে অভিশপ্ত হইতে হয়েছে সুতরাং আদম সন্তানকে যথা সাধ্য আমি জান্নাতে যেতে দেবো না সাঁতি করে জাহান্নামি নিয়ে যাবো এক কথায় আল্লাহ ছাড়া অন্যের এবাদত হচ্ছে শয়তানের পূজা আল্লাহ পাকের সাত করছেন আরও উপদেশ দিলেন এব্রাহিম আলী আবাত হে আব্বা ইনফ আমি আশঙ্কা করি আজাবিনহমান দয়াবান আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর আজাব আপুতিত হবে আজাব আপনাকে আল্লাহ শাস্তি স্পর্শ করবে ফাঁতাকুন আলী শেতান তখন আপনি শয়তানের বন্ধু হয়ে পড়বেন আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবেন না তখন পিতা আজার আজর এব্রাহিম আলিয়াল্লামকে বললো আর আগেবন আন্ত্রাহিম হে এব্রাহিম আমার দেবদেবী থেকে আমার উপাস্য থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ তার মানে আমার ধর্ম মানতে চাও না তুমি আমার এই পুজোতে তুমি বিশ্বাসী নও লাম তান্তাহে তুমি যদি এইরকম কথা আর কাজ থেকে বিরত না হও আর জমান না তাহলে তোমাকে পাথর দিয়ে মেরে সংসার করে দেব ওয়র মালিয়া আর চিরকালের জন্য তুমি আমার থেকে বিদায় হয়ে যাও সেই সময় এব্রাহিম সালাম বলেছিলেন বাবাকে সালামুন আলেক আপনার ওপর শান্তি হোক আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক মানে আল্লাহ আপনাকে হেদায়ত করুক এটা অর্থ হতে পারে একটি আরেকটি অর্থ হচ্ছে যে ছেড়ে দেওয়ার জন্য কেটে পড়ার জন্য সালাম আর এক সালাম কোরআনেকানিয়া ভাষায় যেমন আল্লাহ বলছেন যখন মূর্খ লোক আপনার সাথে খারাপ আচরণ করবে তখন আপনি সালাম বলে কেটে পড়ুন এখানে তো বলবেন না যে সালাম আলাইকুম এর মানে হচ্ছে আপনি ওখান থেকে কেটে পড়ুন লড়াই ঝগড়া তর্কে জড়াবেন না সালামুন আলীকে মানে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি এটা হইতে পারে আবার হৃদায়তের দোয়া হইতে পারে আস্তা ফের কার আমার প্রতিপালকের কাছে আমি নিশ্চয়ই আপনার জন্য মার্জনা কামনা করব যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও এই ওয়াদা এব্রাহিম আলী সাল্লাম তার পিতার সাথে করেছিলেন এ কান আবি হাফিয়া নিশ্চয়ই আল্লাহ পাক আমার ওপর বড় মেহেরবান। ওনা ওয়াতুক অমাতিল্লা এবং আমি আপনাদের থেকে পৃথক হয়ে যাচ্ছি এবং যা কিছু আল্লাহকে বাদ দিয়ে আপনারা পূজো করে থাকেন তা থেকেও আমি আলাদা পৃথক হয়ে যাচ্ছি আমি দোয়া করি আশা হতে পারে আল্লাহা হবেন আল্লাহ করবেন আল্লাহ سادي وهناي يا সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় প্রিয়লবিহামের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার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 देख अर्धांगी ना तंगिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नेशल है